أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الأغرى فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الآغار فاهل الوفاء على رسوله القديم اما بعد সম্মানিত আজকে আমরা বিশিষ্ট সাহাবী হযরত Bilal رضی اللہ تعالی عنہ এর নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্বাচিত মুয়াজ্জিন Bilal ইবনে রাবাহ رضی اللہ عنہর জীবনে রয়েছে ইসলাম ও ইসলামী বিশ্বাসেরনিষ্ঠর নিপেরন সত্যও আকড়ে ধরে থাকা এক সংগ্রাম মুখর জীবন কাহিনী যুগের পর যুগ কেটে গেলেও যে কাহিনী কখনো পুরনো হয় না শত শত বছর পার হয়ে গেলেও শ্রোতারা এখনও তাশুনে ক্লান্ত হয় না বেলালের জন্ম হয়েছিল হিজরতের প্রায় ৪৩ বছর পূর্বে সারাহ নামক স্থানে তার পিতা ছিলেন রবাহ নামে পরিচিত আর তার মায়ের নাম ছিল হামামা তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন সেই কারণেই কেউ কেউ তাকে কালো কৃতদাসীর ছেলে বলেও ডাকতেন বেলাল ইবনে রবাহ রাজি আল্লাহ তালানহু শীর্ষ ব্যক্তি ওমাই ইবনে খালফকে নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কানগরী আলোকিত হয়ে উঠল মহানবী সাল্ল আলিম ইসাল্লাম যখন বিপ্লবী কালেমার শিক্ষা প্রচার করলেন বেলা লবনে র তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এমন এক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন উমুল মিনীন খাদিজাবিনতে রাজি আল্লাহ তালানহা আবু বকর সিদ্দিক রাজি আনহু আলী ইবনে আবি তালেবাদি আল্লাহ আনহু তার মা এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করেছেন যা আর কাউকে করতে হয়নি ইসলাম গ্রহণকারী প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন আবু বকর সিদ্দিক ও আলী ইবনে আবি তালেব আল্লাহ তালু বিরুদ্ধে মুস্টিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করতে সাহস পায়নি কারণ বিপদাপদে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো শক্তিশালী স্বজন ছিল তাদের হেফাজত করার মতো কম ছিল পক্ষান্তরে ওই দুর্বল দাস দাসের পক্ষে দাঁড়ানোর মতো কোনো স্বজন ও বন্ধু ছিল না ফলে অসহায় ও দুর্বল পেয়ে কোরআশ নেতৃবৃন্দ এদের উপর চাপিয়েছে নির্যাতনের পাহাড় এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সকল লোককে যারা নতুন করে দেবদেবীর উপাসনা ছেড়ে মোহাম্মদের অনুসারণের কথা মনে মনে ভাবছিল এই অসহায় লোকগুলোর উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিল একদল কঠিন ও নির্দয় করাই শিকাফের এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহাল সুমাইয়া রাদি আল্লাহ তালানাকে হত্যার মাধ্যমে আবু জাহল প্রথমে সুমাইয়ারাদি আল্লাহ তালাকে নির্যাতন করে ক্ষত করে অতপর তাকে বিশ্রী ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে সব শেষে আক্রমণ করে তার ধারালো ধারালিক্ষেপের মাধ্যমে যা তালাহার লজ্জাস্থানে গিয়ে বিদ্ধ হয় সুমাইয়া রি আল্লাহ তাল ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দানকারী নারী শহীদের মর্যাদা লাভ করেন এছাড়াও অন্যান্য মুসলিমদের প্রতি কাফিরদের অত্যাচার ছিল चरम अमानविक और दीर्घ सूर्य जख মধ্যাকাশে এসে গনগনে আগুন ছড়াতো আর সেই আগুনে তপ্ত মরুর বালুকারি জ্বলন্ত অঙ্গারের রূপ নিত তখন তাদের পোশাক খুলে লোহার বর্ম পরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর আবার কখনো তাদের খোলা পিঠে চাবুকের আঘাতে রক্তাক্ত করে বলতো। মোহাম্মদকে গালি দে নইলে চাবুক থামবে না অসহ্য অত্যাচার জর্জরিত হয়ে সহ্যের শক্তি ফুরিয়ে গেলে তার আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ ইমান অক্ষুন্ন রেখেই কাফিরদের চাহিদা পূরণ করে মৌখিক কিছু কথা বলে দিত একমাত্র বেলালিবনে রাহর ছিলেন এর ব্যতিক্রম তিনি কোনো মন্দ কথা অথবা কোনো কটু শব্দ রাসুল উল্লা সাল আল্লামের বিরুদ্ধে জীবন চেয়ে। বরং সে জীবন বিলিয়ে দেয়াকেই সহজ মনে করেছিলেন বেলালিবনে রবাহরদি আল্লাহ আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল হুমাই ইবনে খলফ এবং তার পাশান হৃদয়ের সঙ্গীরা তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আহাদ अहद आल्लाय तर, तर बुकर ऊपर चापिए दी बड़ बड़ पाथर और जंत्रणा छटफट करते करते बोलत आहद अहद्ला ও অদ্বিতীয় তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলতো তিনি বলতেন একটি কথাই আল্লাহ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেব নাম জপ করি তুইও সেইভাবে কর বেলাল রাজি আল্লাহ তালানহু জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না এ কথা শুনে তারা তাকে আরো বেশি কষ্ট দিত আরো ভয়ঙ্কর নির্যাতন চালাত পাপিষ্ঠ ও নির্দয় ওমাইজ ইবনে খাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়তো তখন বেলাল রাজি আল্লাহ তাল্লানহুর গলায় মোটা রসি বেঁধে দুষ্টু বালকদের হাতে তুলে দিয়ে বলতো একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথ ধরে টেনে হেঁচড়ে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ ও তার রাসুলসাল আলী সাল্লামের প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাজি আল্লাহ তালানহুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হতো এই রকম লাঞ্ছনাদায়ক ও নৃশংস কষ্ট দেয়া হতো এই কষ্ট তার কাছে মজাদার লাগতো আর তিনি তখন প্রকৃত ইমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি আওড়াতে থাকতেন বলতেন আহাদ, আহাদ, আল্লাহ এক ও তিনি আমার আমার রব, সব, অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকতো তার মুখের এই মধুর সুর আবু বকর সিদ্দিক রাজিয়া তালানহু উমাইয়া ইবনে খলফের নিকট থেকে বেলাল রাজিয়াল্লাহ তালানহুকে কিনে নেয়ার প্রস্তাব করলে উমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল সে ভাবল এতে আবু বকর আর তাকে কিনতে চাইবে না কিন্তু আবু বকর রাদি আল্লাহ তালু বেলাল রাদি আল্লাহ তালুকে চড়া দামেই অর্থাৎ নয় উকিয়া দিয়ে কিনে নিলেন কেনা বেচা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওমাইয়া আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বলল তুমি যদি বলতে যে এক উকিয়ার বেশি হলে কিনবে না তাহলে আমি এক উকিয়াতেই তাকে বেঁচে দিতাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্হানহু তার এ কথার জবাবে বললেন তুমি যদি বলতে একশো উকিয়ার কমে বেচবে না তাহলে তবুও আমি তাকে কিনে নিতাম আবু বকর সিদ্দিক রাজিয়া সাল আলী জানালেন তিনি বেলালকে ক্রয় করে নির্যাতনকারীদের হাত থেকে মুক্ত করেছেন এই সংবাদ শুনে রাসুল সাল আলীমসাল্লাম খুব খুশি হয়ে বললেন আবু বকর এত বড় মহৎ কাজ করেছ এতে আমাকেও শরিক করে নাও আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি এখন সে মুক্ত আল্লাহ তালা মদিনায় হিজরতের অনুমতি দিলে হিজরতকারীদের সঙ্গে বেলাল নদী তালান হু মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর সেখানে বেলাল আবু বকর সিদ্দিক কোথায় হারিয়ে গেল মক্কার অদূরে সুগন্ধ ও জালিল ঘাসের উপর শুয়ে আমি কি আবারও ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারবো আবারও কি কখনো সেই মধুর স্মৃতির মেজান্না জলাশয়ে নামতে পারবো মক্কার স্মৃতিময় সেই সামা ও তাফিল পাহাড় কি আবারও কখনো দেখার সুযোগ হবে মক্কার অলিগলি পাহাড় পর্বত আর উপত্যকার প্রতি বেলাল্লা আল্লাহ তালুর এই স্মৃতিকাতর হওয়ায় আশ্চর্যের কিছু নেই কারণ ওখানেই তিনি ইমানের মিষ্টি স্বাদ উপভোগ করেছিলেন সেখানেই তার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সেই নির্যাতনকে মনে হয়েছিল জীবনের শ্রেষ্ঠতম অর্জন সেখানেই তিনি শয়তান আর নফসের উপর প্রবলভাবে জয়ী হয়েছিলেন বেলাল্লাদি আল্লাহ তাল্লাহু মদিনা এসে কোরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন এখানে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন রাসুল সাল্ল আলী হোসাল্লাম যখন নামাজ পড়তেন বিলাল তার সঙ্গে নামাজ আদায় করতেন নবীজি যুদ্ধে গেলে বিলাল তার সহযোদ্ধা হতেন এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন নৃত্য সঙ্গী ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন এবং নামাজের জন্য সর্বপ্রথম প্রতি আজান শেষ করে রাসুল্লাহ সাল আলীসাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন হাইয়া আলাহ আল্লাহ রাসুল্লা সালাল যখন নিজ কামরা থেকে বের হতেন তাকে মসজিদের দিকে এগিয়ে আসতে দেখলে নামাজের একামত শুরু করতেন হাবসার বাদশা একবার এক রাসুল্লাহ সালাল আলীহসাল্লামকে উপহার স্বরূপ তিনটি বর্ষা দেয় তিনি নিজের জন্য একটি রেখে অন্য দুটির একটি দেন আলী ইবনে আবি তালেবকে এবং একটি দেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ নিজের জন্য রেখে দেওয়া বর্ষাটি তিনি দেন বেলাল রাজিয়াল্লাহ তালহুকে সেটা নিয়েই তিনি রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের আগে আগে চলতেন দুই ঈদের নামাজে ইস্তেস্কার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন মসজিদ ছাড়া কোনো খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসুলের সম্মুখে গেড়ে দিতেন বেলাল রাজিয়াল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্ল্লাহ আলিমাসাল্লামের সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করেছেন কিভাবে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যকারী মুসলমানদেরকে আল্লাহ তালা সাহায্য করেছেন যারা তার উপর মক্কায় চরম অমানবিক ও নৃশংস অত্যাচার চালাত বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুস্রিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্যয় দুর্বিনীত দুই মুস্রিক নেতা তিনি নির্যাতন চালাতুল্লাহ আলিমসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী ব্যসে মক্কায় প্রবেশ করেছিলেন তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুয়াজিনিয়ত ভেতরে প্রবেশ করলেন তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র তিনজন ব্যক্তি কাবা শরীফের চাবি বহনকারী ওসমান ইবনে তাল্লা রদি আল্লাহ আনহু রাসুলের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু রাসুলের মুয়াজ বিলাল ইবনে রবাহ রাজি আনহু যখন জোহরের সময় ঘনিয়ে এলো হাজার হাজার মানুষ রাসুল্লাহ করছিলাম দেখছিল সেই মুহূর্তে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম বেলালিবনে রাহ রী আল্লাহ তালাহুকে ডাকলেন তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্র ও তাহীদের বাণীকে সুচ্ছ কণ্ঠে প্রচার করতে আজানের একই বাক্য জবাব হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকলো আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের বেধি হিংসা তাদের অন্তর কুড়ে খাচ্ছিল বিদ্বেষ তাদের হৃদয়গুলোকে উচ্চ উচির করে দিচ্ছিল আজানে যখন বেলাল্লা আল্লাহ তালানহ বললেন আশাধু আন্না মোহাম্মদ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর রাসুল আবু জাহেলের মেয়ে জুয়াই সেটা শুনে বলে উঠলেন আমার জীবনের কসম কথা সত্য যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আপনার নাম ও চর্চা সমুন্নত করে দিয়েছেন নামাজ আমরা পড়ব বটে কিন্তু আল্লাহর কসম আমাদের আপনজনদের যারা হত্যা করেছে তাদের আমরা কিছুতেই পছন্দ করবো কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি মক্কা বিজয়ের মাত্র একদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল হারসিবনে হিসাম বলল হায় কি সর্বনাশ হয়ে গেল কাবার ছাদে বেলালকে দেখার আগে যদি আমি মরে যেতাম এই পাথর কণাও গিয়ে মোহাম্মদের কাছে বলে দিয়ে আসবে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত বিলাল্লাহ তালানহু মসজিদে নবমীতে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন প্রিয়নবী সাল আলী করতেন কারণ এই কণ্ঠার প্রতিষ্ঠুর নির্যাতনে নিষ্পে আহাদ আল্লাহ একক আল্লাহ একক রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের ইন্তেকালের পর তার শরীর মোবারক কাফুনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান যখন নামাজের সময় হল াহু আজান দিতে দাঁড়ালেন যখন বলতে গেলেন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ উদ্গত কান্নার দমক তার কণ্ঠ রোধ করে দিল আজানের আওয়াজ কণ্ঠ আটকে গেল মুখ দিয়ে বের হতে পারল না প্রিয়নবীর বিরহ বেদনায় বিলালের সঙ্গে অন্যান্য মুসলিমরাও কান্নায় ভেঙে পড়লেন এই বেদনা ভেজা ঘটনার পর তিনি আরও তিন দিন আজান দেন সেই তিন দিন প্রত্যেকবার আজান দিতে গিয়ে যখনই বলতে গেছেন সাদু আন্না মুহাম্মদ আর তখনই তিনি ডুখ রেখে আর তার কান্না সমগ্র মুসলিম জাতিকে কাঁদিয়েছে হের কাছে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন কারণ রাসুলের আবর্ত মানে তিনি আজান দিতে পারছেন না তিনি জিহাদ ফি সাবির ইল্লাহ এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বেলাল্লা আল্লাহ তালানহের আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন খলিফার দিধা বুঝতে পেরে বেলাল্লা দিয় আল্লাহ তালাহানহু তাকে বললেন আপনি আমাকে ক্রয় করেছিলেন সেটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন আর যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে সেই আল্লাহর জন্যই আমার রাস্তা ছেড়ে দিন আবু বকর রাজি আল্লাহ তালহু বললেন আল্লাহর কসম আমি শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম বেলাল্লা আল্লাহ তালু বললেন আল্লাহর রাসুলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আর কারো হুকুমে আজান দেয়া আমার পক্ষে সম্ভব নয় আবু বকর রাজি আল্লাহ তালাহু বললেন ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হোক আমি তোমাকে বাধা দেব না মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাজি আল্লাহ তালহু এর কিছুদিনের মধ্যেই ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালাহু সফরে এলেন সিরিয়াতে দীর্ঘদিন পর বেলাল রাজি আল্লাহ তালাহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল ওমর ফারুক রাজি আল্লাহ তালাহু এমনিতেই বেলালকে খুব ভালোবাসতেন তার সামনে আলোচনার আবু বকর আমাদের একজন নেতা আর তিনি আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে দুইজনের এই গভীর অন্তরঙ্গতার ভিত্তিতে উপস্থিত সাহাবাহিক চাইলেন অমর রাজিয়া তালাহের আগমন উপলক্ষে বেলাল আরেকবার আজান দিন তাদের ইচ্ছায় বেলাল রাজিয়াল্লাহ তালানহু আজান দিলেন সেই সুর তাদের সকলকেই স্মৃতিকাতর করে তুলল ওমর ফারুক সহ সকল সাহাবি এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল মূলত বেলালের এই আজান তাদের সকলকেই কিছু সময়ের জন্য টেনে নিয়ে গিয়েছিল হারানো সেই দিনগুলোতে মদিনায় রাসুলের সান্নিধ্যে কাটানো তাদের সোনালি অতীতে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মোয়াজিন বেলাল রাজিয়াল্লাহ তালানহু মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেশ কঞ্চলে বসবাস করেন মৃত্যুর পূর্বক্ষণে তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছিল হায় কত কষ্ট তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে হেসে বলছিলেন হায় কত আনন্দ শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করছিলেন গদান্নাল কল আহব্বাহ মুহাম্মদান ওয়াসাহবাহ গদান্নাল হবে একটু মুহম্মাদেই আপনজনদের সাক্ষাৎ পাব প্রিয়নী আর তার সাহাবিগণের সঙ্গে মিলিত হব এই ছন্দগুলো আবৃত্তি করতে করতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তালা বেলাল রাজি আল্লাহ তালুর কোরবানিকে কবুল করুন আল্লাহ তালা বেলা আল্লাহ তালাহুকে জান্নাতের সু উচ্চ আসনে অধিষ্ঠিত করুন আন ও আনহামিল্লাহ রবিমিন